সাহল ইবনু সাহাদ রাজি ইহতআ আলহানী হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর নিকট কিছু পানীয় উপস্থিত করা হল সেখান হতে কিছু তিনি পান করলেন তার ডান পার্শ্ব ছিল এক যুবক আর বাম পাশে ছিলেন বৃদ্ধগণ তখন তিনি যুবককে বললেন তুমি আমাকে অনুমতি দিলে এদেরকে আমি দিতে পারি সে বলল হেয়াল্লাহ রসুল আপনার বরকত হতে আমার প্রাপ্য অংশের ব্যাপারে আমি অন্য কাউকে অগ্রগণ্য করতে পারি না তখন তিনি তার হাতে পাত্রটি সজরে রেখে দিলেন